ইবনু আব্বাস রাজিউল্লা তালা হতে বর্ণিত যে একদা নবী সাল আলহ্লাম ঘুমিয়েছিলেন এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে লাগলো অতঃপর তিনি সালাত আদায় করলেন সুফিয়ান রহমাতুল আলাহী আবার কখনো বলেছেন তিনি শুয়ে পড়লেন এমনকি নাক ডাকার আওয়াজ হতে লাগলো অতঃপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন অন্য সূত্রে সুফিয়ান রহমাতুল আলহী ইবনু আব্বাস রাজিউল্লা তালা হতে বর্ণনা করেন তিনি বলেন আমি এক রাতে আমার খালা মাইমুনা উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাবার পর আল্লাহর রসুল সাল আলাইস্লাম একটি ঝুলন্ত মশক হতে হালকা ধরনের উজু করলেন রাবি আমর রহমাতুল্লা আলহে বলেন যে হালকাভাবে ধুলেন পানি কম ব্যবহার করলেন এবং চালাতে দাঁড়িয়ে গেলেন আব্বাস আনহু বলেন তখন তিনি যেভাবে উঁচু করেছেন আমিও সেভাবে উঁচু করলাম এবং এসে তার বায়ে দাঁড়িয়ে গেলাম সুপিয়ান রাহমতুল আলহি কখনো কখনো বাম শব্দের স্থলে ডান বলতেন তারপর আল্লাহ রসুল সাল্লু আলিহাল্লাম আমাকে ধরে তার ডান দিকে দাঁড় করালেন অতঃপর আল্লাহ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তিনি সালাত আদায় করলেন অতঃপর কাত হলেন আর ঘুমিয়ে পড়লেন এমনকি তার নাম ডাকালেন অতঃপর মুওয়াজ্জিম এসে তাকে সালাতের কথা জানিয়ে দিলেন তিনি তার সঙ্গে সালাতের জন্য চললেন এবং সালাত আদায় করলেন কিন্তু উজু করলেন না আমরা আমর রহমতুল আলহীকে বললাম লোকে বলে যে আল্লাহর রসুল সাল্লু আলিয়া চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না তখন আমার রহমতুল্লা আলাহে বললেন আমি অবয়েদ ইবনে উমায়ের রহমতুল্লা আলাহকে বলতে শুনেছি নবীগণের স্বপ্ন ওয়াহি অতঃপর তিনি করলেন যার অর্থ আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি